এই শুনছেন না ও এতদিন আল্লাহর করে আজান দিতে পারতো না ওমর যেদিন ইসলাম গ্রহণ করছে সেদিন বেলালকে বলছে আজান দাও আমি তলো দাঁড়াইছি বাস বেলালে আজান দেওয়া শুরু করছে আর সেদিন থেকে বাই আজান চালু হয়েছে এটাও একেবারে ডা হা মিথ্যা কথা কারণ অমর রিল্লাত যখন ইসলাম গ্রহণ করছেন তখন আজানে ছিল না। আজান দিবেন কোথা থেকে অমর রিল্লা ইসলাম গ্রহণের ছয় বছর পরে আজান চালু হয়েছে অমর রিল্লানুর ইসলাম গ্রহণের পরে ওমর ইসলাম গ্রহণ করছেন মক্কাতে আজান চালু হয়েছে মদিনাতে নবিস হিজরতের পরে তারপরে যায় আজান চালু হয়েছে তো এখানে মক্কা মোকার আজান দেওয়া হতো না বায়তুল্লার চতুর্পাশে এমনি নবী সরালাম আজানবিহীন সলাাত আদায় করতেন তবে এই কথাটা ঠিক যে উমরত ইসলাম গ্রহণের আগে সাহাবাইকরাম যে কঠিন একটা নির্যাতনের শিকার হচ্ছিলেন উমরান ইসলাম গ্রহণের পরে এই নির্যাতনের মাত্রাটা কমে গেছে এবং বায়তুল্লাহর আশেপাশে যখন নবীসলাম সাহাবিরা সলাত আদায় করতেন তখন অনেকে বাধা দিত কিন্তু অমর রিল তো ইসলাম গ্রহণের পরে আর এই সলাত আদায়ের ক্ষেত্রে বাধা দিত না কিন্তু ওই যে আজান চালু হয়েছে যেটা বলা হয় এই কথাটা মিথ্যা